আসসালামু আলাইকুম ওরি আল্লাহাম সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় ইমাম নবী সংকলিত ৪০ হাদিসের নয় নম্বর হাদিস প্রসঙ্গে আমরা এগারো নম্বর দর্শক সমাপ্ত করেছি আজকে তার বাকি অংশ নিয়ে আলোচনায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি বারো নম্বর দর্শ গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে রাসোল্লা সালি ওসাল্লাম এরশাদ ম্যান হু ফেসেন আমি তোমাদেরকে যে বিষয়সমূহ নিষেধ করেছি সেগুলি থেকে তোমরা বিরত কিন্তু মানুষ চলমান জাতি তাদের চলন্ত পথে এমন কিছু সমস্যার সম্মুখীন তারা হতে পারে যে সমস্যার কারণে তারা কখনো নিষেধাজ্ঞামূলক কোনো কাজে জড়িয়ে যেতে পারে কিন্তু তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে যারা আল্লাহর কাছে ফিরে আসে কাজেই মানুষ ভুল করতে পারে এবং মানুষের জীবনে এমন কোনো সমস্যাও আসতে পারে যে সমস্যাটি সমাধানের জন্য তাকে অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে তাহরিমের দিকে ঝুঁকে পড়তে হতে পারে এজন্য ইসলামী আইনজ্ঞ ওয়ালামাগণ রসুল্লাহ সাল্লসাল্লামের আমর ওয়া নহি সংক্রান্ত হাদিস থেকে এবং কোরআনের আমর ওয়া নহি সংক্রান্ত হতে। একটি অসুল একটি নীতিমালা স্থির করেছেন আর জর ওরাত মনে রাখতে হবে যে মানুষের জন্য কখনও এমন সময় আসতে পারে যে তার জীবন বাঁচানো দায় হয়ে যাবে এমন অবস্থায় সে যদি কখনো কোনো হারাম কাজে পড়িয়ে যায় বা হারাম কাজে জড়িয়ে যায় তখন তার পরিণতি কি হবে যেহেতু রসুলসলাল্লা আলিয়াসাল্লাম বলছেন ফেস্তানিব তোমরা ওই সমস্ত নিষেধাজ্ঞামূলক বিষয়গুলি হতে বিরত হো ক্ষান্ত হো ছেড়ে দাও বা দাও সেগুলি ছেড়ে দাও কিন্তু দেখা যে এমন একটি অবস্থায় আসলো যে অবস্থায় মানুষ ওই পাপে জড়িয়ে গেল তার তখন করণীয় কি এজন্য নীতিমালা হচ্ছে আব্দ তুবি হল মাহদুরাত যদি এরকমও কোনো প্রয়োজন দেখা দে যে প্রয়োজনটি অন্য কোনো ভাবে বা অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব হচ্ছে না যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা নিবারণের সকল উপায় রুদ্ধ হয়ে গেছে জীবন ত্রাহি ত্রাহি অবস্থায় পড়ে গেছে বাঁচবে কিনা সে নিয়ে সন্দেহ হয়ে পড়েছে কোথাও খাওয়ার কিছু হালাল পাচ্ছে না এম তো পরিস্থিতিতে সেকে হারাম বক্ষণ করতে পারবে কিন্তু ইসলাম এমন একটি জীবন বিধান যে জীবন বিধান সকলকালে সকল যুগে সকল শ্রেণী পেশার মানুষের জন্য উপযোগী সেই ক্ষেত্রে ইসলাম বিধান দিচ্ছে আল্লাহ সুহ্যান হু তাহারা বলছেন আদিন ইসমা আলহী কেউ যদি এমন কোনো নিরুপায় হয়ে পড়ে যে তার আর কোনো বাচার বা পরিত্রাণ কোনো পথ নেই হারামবক্ষণ ব্যতীত তখন তাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিধানকে সহজ করে দিয়ে বলেছেন হ্যাঁ তখন যদি কেউ এই মনো অবস্থায় পড়ে যায় তাহলে সালাহ ইসমা আলহি তার উপরে কোনো গুণ হবে না আল্লাহ তো ক্ষমাসীল এখানে প্রশ্ন হচ্ছে এই যে প্রয়োজন মানুষের যে প্রয়োজন কখনো নিষিদ্ধ বেস্তুকে বৈধ করে দেয় সে প্রয়োজনের সীমারেখা কতখানি এ প্রয়োজন মানুষের চাহিদা সম্পর্কে অর্থনীতিতে একটি কথা আছে চাহিদা পুনঃপণী মানুষের চাহিদা পূরণ হয় না একের পর এক চাহিদা আসতেই থাকে একটা অভাব দূর হতে না হতেই আরেকটা প্রয়োজন সামনে আসে একটা সমস্যা সমাধান হলে আরেকটা সমস্যা তার সামনে আসে এমন কি। মানুষ আশার উপরেই ভিত্তি করে বেঁচে থাকে তাই এখানে শরীয় শর্ত আরোপ করে দিয়েছে সে কখনো সেবা হবে না এবং কখনো তার প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করবে না সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যাপারে একটি মাস আলা আপনাদের সামনে উপস্থাপন করলাম। করলামি ওসুরের ভিত্তিতে এক্ষণে প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাম বলছেন আমি যে বিষয়ে তোমাদেরকে আদেশ করিম ওই আদিষ্ট বিষয়ে যেগুলি আমি হকুম দিই সেগুলি তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী বাস্তবায়ন করো দেখুন ইসলাম কত উদার কত সরল সহজ এবং সকলের জন্য উপযোগী জীবন বিধান মানুষের উপরে আল্লাহ রবাহ আলমিনের অতিরিক্ত বুঝা চাপিয়ে দেন নাই আল্লাহ কোরআন আল্লাহ রবাহিন যখন কোরআনুল করিমে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো হাকি যেমন করে আল্লাহকে ভয় করা উচিত সাহাবাদের মধ্যে কান্নার রুল পড়ে গেল যে মহান আল্লাহর শান কদরত মান মর্যাদা তার মহত্ব তার জলালত ও তার কীবরিয়া সেটাকে সামনে রেখে আমরা এই দিনহীন মানুষ নগণ্য সৃষ্টি কেমন করে আল্লাহ রবুল্লাহ আলমিনের সান অনুযায়ী ভয় করব সেটা তো আমাদের পক্ষে সম্ভব না আল্লাহরবুল্লাহ আলামিন তাদের মনের খবর রাখেন তারা যে সত্যিই আল্লাহকে ভালোবাসেন সত্যিই তারা মত্তাকে সত্যিই তারা পরহেজগার সত্যিই তারা সংযমশীল সেজন্য আল্লাহরবুল্লাহ আলমিন তাদের জন্য পথকে সহজ করে দিয়ে বললেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো তাহলে এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে আদেশ কৃত বিষয়ের সমূহ যা আমাদের পক্ষে সম্ভব তা আমরা করব যা সম্ভব না তা আমরা করব না তাহলে সেটা কি এভাবেই মানে অবাধভাবে এই দ্বার উন্মুক্ত থাকবে যে মনে যা চাইবে তাই করব আর মনে যা চাইবে না তা করব না তা নয় কেননা মানুষের ইস্তেতাহাত বা ক্ষমতা সে পারছে কি পারছে না এর বিচার একমাত্র মহান আল্লাহ সুভায়ন হুমতে আপনি আমি বা আইন আদালত বাহ্যত একজন মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে বিচার করবে কিন্তু হুমতে আয়লা তিনি মানুষের অন্তর দিকে বিচার করবেন আপনি কি সত্যিকার অর্থেই সামর্থ্যবান না সামর্থ্যবান না সেটা বিচার হবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বিচারকারী কাজেই সেখানেও শরীয়তের বিধান আমাদের জন্য পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে রসমসালাম যে বলছেন ও ই দ্য আমারও তুকুম বেআ আমি যখন তোমাদেরকে কোনো আদেশ দেব সেই আদেশগুলি কয় প্রকার ও কী কী আমরা দেখতে পাচ্ছি সে আদেশগুলিকে যদি আমরা কোরআনের আদেশগুলি এবং হাদিসের আদেশগুলি সামনে রাখি তাহলে আমরা দেখতে পাব যে হ্যাঁ আদেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু আদেশটির ভিতরেও শ্রেণীবেদ আছে পার্থক্য আছে এজন্য ওলামাই কারাম সে শ্রেণীবেদটি স্থির করে দিয়েছেন বলেছেন যে অ্যাল অ্যামর আলিস এই হকুম বা আদেশ সেটি প্রকার। এই প্রকার আদেশের মধ্যে একটি হচ্ছে অ্যালু দিল উজুব যে আমর একটা ওয়াজিব বাধ্যতামূলক যা করতেই হবে যা থেকে বাঁচার কোনো পথ নেই যেমন আল্লাহ রবুল্লা আলমের বলছেন আকিম সলাহ তোমরা সলাত আদায় করো এত জেকা তোমরা জ্যাকাত দাও তোমরা সিয়াম পালন করো এই ধরনের অসংখ্য ফরজ কাজ যেগুলি রয়েছে সেগুলির ব্যাপারে আপনি আপনার সাধ্যের অজুহাত দিয়ে আপনি কোনো ফাঁক পাবেন না আপনাকে অবশ্যই সেগুলি পালন করতে হবে তবে আবার এমন কিছু আদেশ আছে যে আদেশগুলি আদেশ কিন্তু দেখা যায় সে আদেশটি বাধ্যতামূলক নয় সাধারণ বৈধতা অর্থে আসে এজন্য আদেশ দ্বিতীয় প্রকারের আদেশ হচ্ছে আমর সে বা আদেশ হচ্ছে সাধারণ বৈদ আদেশ যেমন আমরা দেখতে পারি যে আল্লাহ রব আলিন কোরআনে করিমে হাজকারীদের জন্য বলে দিয়েছেন অমরা সম্পাদনকারীদের জন্য বলে দিয়েছেন তারা যখন হারাম পরিধান করবে তখন তারা আর কোনো প্রাণী শিকার করতে পারবে না কিন্তু বলছেন ফাইদা হেলাল অতপর যখন তোমরা হারাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা স্বীকার করবেশক বৃন্দ আমরা বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় सत्यारमिन तर जीवन समय भलो व्यवहार अत्याचार देख लमे अधिकार आदेश आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्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 দর্শক বৃন্দ আমরা উল্লেখ করেছিলাম বিরতির আগে যে আল্লাহর আদেশ রসুলের আদেশ সেই আদেশগুলি আমাদের দুই ভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে একটি হচ্ছে যে ফরজ আর আরেকটা হচ্ছে ফরজের অতিরিক্ত এই ফরজ যে আদেশটা সেই আদেশটার মধ্যে আল্লাহরবুল আলামিন মানুষের জন্য সহজ সরল স্বাভাবিক বিধান দিয়েছেন যা আমরা পরবর্তীতে আসব কিন্তু আমরা এখন আলোচনায় চলে যাই আল্লামরুল নতুব যে আদেশটি আমাদের জন্য করা হয়েছে আদেশ তবে সেটি আমাদের জন্য সাধারণ বৈধতামূলক আদেশ যেমনটি আমরা উল্লেখ করেছিলাম যে এহারাম অবস্থায় প্রাণী শিকার করা যাবে না কিন্তু এহারাম থেকে যখন মানুষ মুক্ত হয়ে যাবে হালাল হয়ে যাবে আল্লাহ বলছেন তখন তোমরা স্বীকার করো এটিও আদেশ কিন্তু তাই বলে কি এটা তারা প্রমাণ হবে যে এহারাম থেকে মুক্ত হলেই প্রাণী শিকার করতে হবে তা নয় বরং প্রথম যে নিষেধাজ্ঞা ছিল যে তোমরা প্রাণী শিকার করতে পারবে না এখন তোমরা যেহেতু হালাল হয়ে গেছো এহারাম ছেড়ে দিয়েছো তাই তোমাদেরকে সেটা আবার বৈধ করে দেওয়া হলো এখানে বৈধতার আদেশ এখানে ফরজে আইন বা অবশ্য করণীয় নির্দেশ নয় আমরা কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসব। আমরা বলবো যে এই আদেশ অধিষেধ বা আবাদত সংক্রান্ত বিষয়গুলি দুইভাবে বলা হয়ে থাকে এগুলি হলো। ফরজ আর ফরজের অতিরিক্ত সবগুলি হল নাফল এই নাফল বা অতিরিক্ত বা নতব এগুলিকে ফোকাহায় কারণ ফিকাস্ত্রবিদগুণ তার গুরুত্ব মর্যাদা বিবেচনা করে সেগুলিকে আবার শ্রেণী শ্রেণীবিন্যাস করেছেন কোনোটিকে বলেছেন শূন্যত আবার শূন্যতকে দুই বাগে ভাগ করা হয়েছে একটা হয়েছে শূন্যতে মুআখ্যাদা আরটা হচ্ছে শূন্যতে গের মুআখাদা শূন্যতে মুআখ্যাদা যেমন শোনানোর রওয়াত পাঁচ ওক্ত সলাতেের মধ্যে এক হাদিসে দশ রাকাত শূন্যতে মুআখ্যাদা বলা হয়েছে আর অপর হাদিসে বারো আকাত শূন্যতে মুখ্যাদা বলা হয়েছে সেগুলি হচ্ছে জোহরের ফরজের আগে দুই রেখাত জোহরের ফরজের পর দুই রেখাত হলো চার আসরে নেই মগরিবের ফরজের পর হলো দুই রেখাত তাই হলো ছয় এবং এশার ফরজের পর হল দুই রেখাত হলো আট আর ফজরের আগে হলো দুই রেখাত এ হলো দশ অন্য হাদিসে আছে বারো রেখাত সেটা হচ্ছে জোহরের আগে চার আর জোহরের পরে দুই সেখানে হয়ে যাচ্ছে ছয় আসরে নেই মগরীবের ফরদের পরে দুই হচ্ছে আট আর এশার পরে হচ্ছে দুই আর ফজরের আগে হচ্ছে দুই এই হল ১২ রাকাত এই বারো রাকাত সুননত অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আরিহিউসাল্লাম বলেছেন কেউ যদি জান্নাতে গৃহ নির্মাণ করতে চায় জান্নাতে প্রাসাদ নির্মাণ করতে চায় সেজন্য এই বারো রাকাত সুনতের হেফাজত করে এগুলির মধ্যে আবার দেখা যাচ্ছে যে আমলের গুরুত্ব দিতে গিয়ে রসুলসল্লাহ আরিহিউসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফোজের দুই রেখা সুন্নতের এবং সদাতুল বা ভিথির নামাজে। এগুলি হচ্ছে সোনানুর রওয়াতের আবার কিছু সুন্নত আছে যেগুলি অতিরিক্ত যেমন আসরের পূর্বে সন্নত আবার মসজিদে ঢুকলে কৃষন্নত আদায় করা তাহিয়াতুল মসজিদ এই সবগুলি আমাদের জন্য অতিরিক্ত সুন্নত হিসাবে স্থির করা হয়েছে এরপর আমরা দেখতে পাব যে কিছু আছে আমাদের জন্য নফল যেগুলি করলে আমরা নেই পাবো না করলে আমাদের জন্য কোনো গুনাহের বিধান নেই সেগুলির মধ্যে কোনোটিকে মুস্তাহাব কোনোটিকে মুবাহ ইত্যাদি বলে পোকাহারা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন সুদী ও দর্শকবৃন্দ আমরা এতক্ষণে জানতে পারলাম যে এই আমর লিন্নতুপ বা সাধারণ যে বৈধতা সেগুলির শ্রেণীভেদ এক্ষণে আমরা চলে যাব ইসলামের মৌলিক একটি বিষয় সেটা হচ্ছে এই হাদিস থেকে আরেকটি মূল্যে স্থির হয় সেটা হলো কঠিন্যতা যখন আসবে তখন সহজ করে নেওয়া আমরা যদি ইসলামের মৌরিকত্বের দিকে বিচার করি তাহলে দেখতে পাব ইসলাম সহজ সরল সুজাপথের নাম যে পথ সর্বযুগে সর্বকালে সর্বশ্রেণীর মানুষের জন্য সমানভাবে উপযোগী আল্লাহরবল্লা আলমের কাছে গৃহীত জীবনবিধান মনোনীত জীবনবিধান হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন ইন্নাদ্দ আইনদুল্লাহ ইসলাম এবং আল্লাহর আলমিন বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করবে অন্য কোন কোনো মজহাবকে গ্রহণ করবে অন্য কোনো তরিকাকে গ্রহণ করবে অন্য কোনো ইজমকে গ্রহণ করবে অন্য কোনো মতবাদকে গ্রহণ করবে অশ্বিনীকালেও সেটা গ্রহণযোগ্য হবে না ওহ হাফিল আখরতমিন আল হাসরি সে পরিণামে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হবে শুধু একটু লক্ষ্য করুন ইসলাম আমাদের জন্য আল্লাহ কেন দিয়েছেন সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাব ইসলামের প্রত্যেকটি বিষয় আমাদের জন্য আল্লাহ রবাহ আলমীর সহজ থেকে সহজতর পথ আমাদের সামনে দিয়েছেন কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ও লেখা দিদল কোরআন আমি কোরআনকে সহজ করে দিলাম কোরআনকে সহজ করে দিলাম ঠিক ইসলামের প্রতিটি আদেশ অনুষেদ প্রতিপালনের ক্ষেত্রে মানুষের সাধ্য সামর্থ্য সুযোগ সবটির প্রতি ইসলাম সমানভাবে বিবেচনা করেছে যেমন আল্লাহ রবীন্দিন বলছেন আল্লাহর তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কাঠিন্যতা চাপিয়ে দিতে চান না তোমাদের দুপুরে জবরদস্তি করতে চান না তোমাদের উপর দুরূহ এমন কিছু বিষয় তোমাদের কাছ থেকে চান না ইসলাম সহজ যেমন আপনি ধরুন সলাত আদায় করতে হবে আপনার জন্য সলাাতের মধ্যে কেয়ামকে ফরজ করা হয়েছে দাঁড়িয়ে আপনাকে সালাত আদায় করতে হবে কিন্তু আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন আপনি দাঁড়াতে না পারেন তাহলে রসুল সাল্লিউসাল্লাম আপনার জন্য পথ সহজ করে দিয়েছেন আপনি বসে সালাত আদায় করুন যদি বসেও সালাত আদায় করা আপনার পক্ষে দূর হয়ে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে অসম্ভব হয়ে যাচ্ছে পাচ্ছেন না সেখানে রসুল সাল্লুসাল্লাম বলে দিয়েছেন আপনাকে শুয়ে সলাত আদায় করতে হবে শুয়ে সালাত আদায় আপনি করতে পারবেন সেখানেও যদি আপনার পক্ষে পাঠ করা সম্ভব হচ্ছে না তাহলে আপনি ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে আপনার সলাদকে আপনি সম্পাদন করতে পারবেন লক্ষ্য করুন ইসলাম কত সহজ আল্লাহরবুল আলমিন সুর আল হাজে বলেছেন দিনের মধ্যে আল্লাহরবুল আলমিন কোনো প্রকার কাঠিন্যতা চাপিয়ে দেন নাই। বরং দিনকে সহজ এবং সরল করেছেন আমাদের প্রিয়নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম কতই না সুন্দর বলেছেন তিনি বলেছেন তো আশ্বেরু তোমরা সহজ করো কাঠিন্যতা চাপিয়ে দিও না আল্লাহ নবী বলছেন বা তু না মানুষ মানুষকে সুসংবাদ দাও তাকে দূর করে দিও না তাকে ভাগিয়ে দিও না তাকে সরিয়ে দিও না ইসলাম সহজ হজের মত গুরুত্বপূর্ণ রকম পালন করতে গিয়ে সাহাবাইকার রান্লাহ আর তাদের মধ্যে যেমন দশ তারিখের কাজগুলির তার টিবে উনিশ বিশ হয়ে গেল কেউ এসে বলে নিয়ারসুন আল্লাহ আমি আগে তো করে ফেলেছি আমি কিন্তু জামারা আঁকাবায় পাথর নিক্ষেপ করি নাই তাহলে সেটা কি চলবে কেউ এসে বলে নিউ রসুন আমি জামারায় পাথর নিক্ষেপ করেছি কিন্তু আমি মাথা মুন্ডন করি নাই আমি ইয়ার রসুল আমি আগে জবাই করে ফেলেছি রসুল্লাহ আর বলছেন ইফাহ ফ্যালাহার ফাল তুমি করো তোমার জন্য কোনো প্রকার কাঠিন্যতা নাই জবরদস্তি নেই ইসলাম এত সহজ এবং সরল জীবন বিধান হে মুসলিম ভাই ও বোনেরা ইসলামকে বুঝতে চেষ্টা করুন ইসলামকে যদি বুঝতে পারেন তাহলে ইসলাম আপনার কাছে কঠিন মনে হবে না ইসলামকে না বুঝার কারণে অনেকেই ইসলাম সম্বন্ধে অবান্তর অসংলগ্ন অহেতুক বক্তব্য দিয়ে থাকেন বলেন ইসলামের আমল পালন করা ইসলামের নির্দেশ পালন করা তাদের জন্য কঠিন নও আপনার জন্য সহজ সরল আপনি অভভাস করুন অনুরূপভাবে করণীয় কাজসমূহের মধ্যে যেগুলি আদেশ সেগুলির মধ্যে আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষের জন্য রোজা রাখতে হবে সিয়াম আল্লাহ রব্বমিন ফরজ করে দিয়েছেন আল্লাহ বলছেন ফমান শাহিদ আমিন কুমুর শাহরা কেউ যদি এই মাস পায় তোমাদের মধ্যে সেজন্য রোজা রাখ, কুচি বা আরেক সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে কিন্তু একজন মানুষ সফরের মধ্যে আছে। একজন মানুষ সফরের মধ্যে আছে এমত অবস্থায় সে কী করবে একজন মানুষ অসুস্থ রুগ্ন সে ব্যক্তি কী করবে আল্লাহ বলে দেন সফর লক্ষ্য করুন ইসলাম কত সহজ হ্যাঁ আপনি সফরের মধ্যে আছেন অথবা আপনি অসুস্থ হয়ে পড়েছেন ইসলাম বলে দিচ্ছে এই ক্ষেত্রে আপনি ভেঙ্গে ফেলুন আপনি অন্য সময় সেটা আবার আদায় করে নেবেন একটা ভেঙ্গেছেন একটাই আদায় করবেন আপনি পারেন নাই আপনার উপরে জবরদস্তি ইসলাম করে নেই অনুরূপভাবে আমরা লক্ষ্য করব যে সলাত আমাদের উপরে পাঁচ অক্ত ফরজ নির্ধারিত সময়ের মধ্যে আদায় করতে হবে কিন্তু সফরের মধ্যে আছি সেখানে আমার জন্য কসর বিধান দেওয়া হয়েছে কচর মূলত নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানে ভয়াবহ অবস্থায় শত্রুর মোকাবেলায় কীভাবে আমরা সরাত আদায় করব। সে নির্দেশ দেওয়া হলো যে তোমরা কষর করে ফেলো কিন্তু এই কসরের বিধান কি স্বাভাবিকভাবে যুদ্ধ অবস্থায় নয় শান্ত অবস্থায় ভয়ভীতিহীন অবস্থায় নিরাপত্তার স্থানেও যদি থাকি সেখানে কি আমাদের আমরা কসর করতে পারব সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলে রসো সাল্লা আলিয়াসাল্লাম বললেন এটা আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া সেই হাদিয়াটি তোমরা গ্রহণ করো দেখুন ইসলাম কত সহজ একজন রুগী সে পবিত্রতা অর্জন করবে তার জন্য পানি ব্যবহার করা যদি ক্ষতি হয় আল্লাহ বলছেন তোমরা যদি পানি না পাও অথবা পানি তোমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় সেখানে আল্লাহ বলছেন ফেয়ান তোমরা পবিত্র মাটি দ্বারা তাইয় করে ফেলো সুদী ও দর্শক বৃন্দ ইসলামের কোন বিষয়টি আপনার কাছে কঠিন মনে হয় আপনি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বিকল্প পথ দিয়েছেন ইসলামের সমাধান নাই এমন কোনো বিষয় নেই কিন্তু আমার জ্ঞান আমার বুদ্ধি আমার বিবেক হয়তো বা সেই পর্যন্ত বুঝতে পারে নাই তাই ইসলামকে আমরা বুঝতে পারি না প্রিয়নবী সাল্লাম আমাদের জন্য যে দিন দিয়েছেন সে দিনের মধ্যে তিনি সেই রীতিমালাইটুকুই আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা সেখানে সহজটি গ্রহণ করবে ইসলাম সহজ সরল স্বাভাবিক জীবন বিধান ইসলামের প্রত্যেকটি আদেশ ও নিষেধ পালনের ক্ষেত্রে আমাদেরকে সেই বিধানগুলি জানতে হবে এবং বুঝে শুনে সেভাবেই আমরা যখন আমল করব। তখন দেখতে পাবো ইসলামের প্রত্যেকটি কাজ আমাদের জন্য যুগ উপযোগী প্রিয়নবী সাল আলী ইসলামের এই হাদিস কানা আমাদেরকে এমনভাবে বলে দিয়েছে যে ও ম্যা আমার তুকুম বিহিথু মিনহু মাস্তাকথুম তোমাদেরকে যে বিষয়ে আমি আদেশ করি সেগুলি তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের পক্ষে যা সম্ভব তা করো এখানে স্পষ্টত বোঝে যাচ্ছে ইসলাম কত সহজ এবং কত কল্যাণকর জীবন বিধান সেটা যেন আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং ইসলামকে বুঝতে পারি তাই আসুন আমরা কল্যাণের পথে ফিরে আসি এবং ইসলামের এই স্বাভাবিক সহজ সরল বিধানগুলি বুঝতে চেষ্টা করি ইসলামকে ভুল বুঝে আমি যেন আমার ইহকালকে এবং পরকালকে ধ্বংস করি বরং ইসলাম এসেছে আপনাকে দুনিয়ায় শান্তি দিতে এবং পরকালে আপনার মুক্তির পথকে সহজ এবং স্বাভাবিক করতে সুপ্রিয় দর্শক ও সুত্রাবিন্দ আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দিন আমিন ও আখিরুদআনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত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 एकम्रीमद बुजुर्ग से विशिष्ट नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान थर सूरा इखलासम कष्टीपाथर धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्क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 তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ আল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগে সমান সত্য ঈশ্বর কে